আব্দুল্লাহ হিবনু উমর রজাল্লাহ তালাহ হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহ আলিয়াল সাল্লাম বলেছেন বিতরকে তোমাদের রাতের শেষ সালাত করবে